জ্ঞানগর্ভ নাসিহা আন্তরিক উপদেশ পৌঁছে দিতেন তার কাহিনী ছোট সংক্ষিপ্ত কিন্তু আমাদের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষায় ভরপুর সুফানুতাল এমন কোন নবী পাঠাননি যে নবীর কাহিনীকে আমাদের সামনে কুরআনে পেশ করেছেন অথচ সেখানে আমাদের জন্য শিক্ষণীয় কিছু নেই এমনটি কথা পাওয়া যায় না বরং প্রত্যেক নবীর জীবন থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে আমরা যার সম্পর্কে জানব তিনি হচ্ছেন সোয়াইব আলাহাই ইসালাম সোহাইব আল্লাহাম নবীদের আগমনের ক্রমধারা বা সিরিয়ালে ঠিক কোন সময় বসবাস করতেন এটা স্পষ্ট জানা যায় না তবে এটা জানা যায় তিনি ছিলেন ইব্রাহিম পরবর্তী একজন নবী এবং ইব্রাহিম আলাহি সাল্লামের বংশধরদের মধ্যে একজন ইব্রাহিম আলাহি সাল্লামের পরবর্তী যত নবী এসেছেন তার প্রত্যেকেই ছিলেন ইব্রাহিম আলাহি সাল্লামের বংশধর এবং এই কারণে আমরা জানি ইব্রাহিম আলাহি সাল্লামকে বলা হয়ে থাকে আবুল বা নুবীদের পিতা আলেমদের মধ্যে কেউ কেউ মত প্রকাশ করেছেন সোয়াইব আলাহাম তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার সম্পর্কে কোরআনে উল্লেখ করা হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আমি আমার এই কন্যা একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই মোসা আলাহামকে এই কথা বলা হয়েছিল কিন্তু কুরআনে আমরা দেখতে পাই সুনির্দিষ্টভাবে এটা বলা নেই যে এই ব্যক্তি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 ইব্রাহিম আলাহিসের পরবর্তী একজন নবী হিসেবে আমরা এখন জাতির ঘটনাগুলো জানব এবং এখানে আসলে এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তিনি যদি মুসাই আল্লাহিসের সমকালীনও হয়ে থাকেন সেটা জেনেও আমাদের জন্য বিশেষ কোন লাভ বা ক্ষতি নেই আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সোহাইব আলাহ সাল্লামের রেখে যাওয়া শিক্ষা সোহাইব আলাহাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন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 আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইবকে প্রেরণ করেছি তাদের ভাই বলতে বুঝিয়েছেন সোহাইব আলাহাম হচ্ছে সেই জাতিগোষ্ঠীর একজন ব্যক্তি তাদের মধ্যে তিনি জন্মলাভ করেছেন সেখানেই বড় হয়েছেন এখানে একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই যখন সোহাইব আলাহ্লাম এবং তার জাতিকে মাদিয়ানের সাথে সম্পর্কযুক্ত করে কোরআনের মাধ্যমে আমাদের নিকট পরিচিত করা হচ্ছে আলহাম্মতাল্লা প্রত্যেকটি ক্ষেত্রে বলছেন তাদের ভাই আখা হুম সুহাইব কিন্তু আরেকটি আয়তে আমরা দেখতে পাই যখন মাদিয়ানের পরিবর্তে একটি সম্পর্কযুক্ত করে এবং তার জাতিকে আমাদের কাছে তাদের ভাই না বলে শুধুমাত্র নাম উল্লেখ করেছেন শুধুমাত্র সুয়াইব বলেছেন যেমন সুরাসুয়ার আতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা রাসুলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে যখন সুয়ার আলা কল তোমরা কি ভয় করবে না পেশ করেছেন এবং তাদের সম্প্রদায় কি প্রতিক্রিয়া জানিয়েছে সেই বিষয়গুলো আমাদের নিকটে উপস্থাপন করেছেন নু আলাই সাল্লাম হুদ এবং লুদ আলাহি তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই বলছেন যখন তাদের ভাই নোহ তাদেরকে বলল কিংবা তাদের ভাই হুত তাদেরকে বলল তাদের ভাই সলেহ তাদেরকে বলল তাদের ভাই লুত তাদেরকে বলল কি বলেছিল তারা প্রত্যেকে বলেছেন আল্লাহ তখন তোমরা কি ভয় করবে না প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই জাতি গোষ্ঠীর নিকট যে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন তাদেরকে তাদের ভাই বলে সম্বোধন করেছেন কিন্তু সোহাইব আলাহিসামের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাদিয়ানের ক্ষেত্রে মাদিয়ানের মাধ্যমে যখন আলাহাম্মতাল তাদের জাতির সাথে সোহাইব আলাহিস্লামকে সম্পর্কযুক্ত করেছেন সেই ক্ষেত্রে তাদেরকে সেই ক্ষেত্রে সোহাইব আল্লাহ সাল্লামকে আখাহম সোয়াইব বা তাদের ভাই সোয়াইব বলে উল্লেখ করলেও যখন আসহাবুল আইকা বা আইকার সাথে সম্পর্ক যুক্ত করে আল্লাহ সোহাইব আলাহিস্লামের নাম উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে সোহাইব আলাহ্লামকে তাদের ভাই বলেননি কেন এর উত্তরে ইবেন কাসির রহমাল তিনি বলছেন এর কারণ এটাই যে এখানে আল্লাহ সুহামতাল্লাহ সেই জাতির লোকেদেরকে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 একটি বাতিল রব বা উপাস্যারা আল্লাহর পাশে ইলা হিসেবে মেনে নিয়েছিল সে কারণে আলো সুহাম যখন গাছের সাথে সম্পর্কযুক্ত করছেন তখন শুধুমাত্র সোয়াইব বলছেন তাদের ভাই সোয়েব বলেননি আয়াতগুলোর মধ্যে এই পার্থক্য এটা সূক্ষ্ম হলেও অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় কারণ এর মাধ্যমে কোরআনের ভাষাগত শ্রেষ্ঠত্বের একটি উদাহরণ আমরা পাই সুহান আল্লাহ একটি সুখাতি সূক্ষ্ম বিষয়েও শব্দ নির্বাচনের ক্ষেত্রে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 অবশ্যই আমরা দেখতে পাই নো হুদ আলু থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকে তাদের কমকে অক্ষরে অক্ষরে একই কথা একই বানীর দিকে আহ্বান করেছেন তারা বলেছেন আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো সুতরাং তাহিদের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 বিভিন্ন নবীদের এই ঘটনাগুলো আল্লাহ মহতাল কোরআানে আমাদের কাছে এই উদ্দেশ্যে বর্ণনা করেছেন কারণ আল্লাহ মহাতাল্লাহ জানান অতীতের জাতিগুলো যে সমস্যাগুলোতে আক্রান্ত ছিল আমাদের এই মুসলিম উম্মা বর্তমান উম্মত একই সমস্যায় আক্রান্ত হবে একই পরিস্থিতিতে আক্রান্ত হবে এ কারণে আমরা দেখতে পাই অতীতের সবগুলো জাহিলিয়াতেই আমাদের বর্তমান সমাজে রয়েছে আল্লাহ জানেন যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সঈদিন আল্লাই সেই সমস্যা বর্তমান সমাজেও থাকবে আল্লাহ জানেন জানান নু আল্লাহামের সময় যে সমস্যা ছিল মূর্তি পূজা এবং ওসিলা ধরে ভাইম ধরে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে হুদ আলাহিস্লামের সময়ে যে সমস্যা ছিল জাতিগুলো দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করে তখন তারা অহংকারী হয়ে যায় এবং বলতে শুরু করে আমাদের চেয়ে সব আর কে আছে এবং অন্যান্য জাতিদের উপর তারা জুলো অত্যাচার শুরু করে সালেহ আলাহিস্লামের সময় যে সমস্যা ছিল শিরিকের সমস্যা ছিল এবং তারা আল্লাহ আজাদ থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছিল ভেবেছিল পাথরের দালালগুলো তাদেরকে রক্ষা করবে এবং একইভাবে আমরা দেখতে পাই সুবাই আল্লাহি সাল্লামের সঙ্গে যে সমস্যা ছিল সেটা ছিল তারা একটি গাজকে আল্লাহর সাথে শিরিক করে পূজা করত ইলাহ হিসেবে মানত এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে মানত না তারা মনে করত দুনিয়াবী কার্যক্রমে ধর্মীয় বিধিনিষেধ থাকা চলবে না সুতরাং তারা দুনিয়াবী বিষয়গুলোকে ধর্ম থেকে পৃথক করার দাবি করেছিল যেটা আমরা বর্তমানে দেখতে পাই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার সমর্থক লোকেরা যে কুফুরি দাবি করে সেই সমস্যায় আক্রান্ত ছিল সুবাই আলাহিস্লামের লোকেরা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 মোকাবেলা করতে এবং বললেন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 এবং এখানকার অধিবাসীরা তারা বেশ সম্পদশালী ছিল তাদের কোন দারিদ্রতা ছিল না এবং তাদের জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য সম্পদের অভাব তাদের ছিল না কিন্তু থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে তারা মানুষকে ঠকাত মাপে কম দিত ওজনে কম দিত সোহেব আলাহাম এ কারণে তাদেরকে বলছেন তোমরা ঠিক মতো পরিমাপ করো ওজন করো এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না সুতরাং সোহেব আলাহিসের জাতির লোকেরা তারা ধনী হলেও তারা মনে করত তারা যদি এই প্রতারণা করে মানুষকে মাপে কম দেয় ওজনে কম দেয় তাহলে তাদের সম্পদ বৃদ্ধি পাবে রিস্ক বৃদ্ধি পাবে বেশি লাভ হবে এক কেজি থেকে মাপ কম দিলাম বলে দিলাম এখানে এক কেজি আছে অর্থাৎ এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে তারা মানুষকে ঠকাত এই অর্থনৈতিক উপার্জন এবং লেনদেনের বিষয়গুলো একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও বর্তমানে আমরা এই উপার্জন এবং লেনদেনের বিষয়গুলোকে খুব হালকাভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছি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 সিয়াম পালনের ক্ষেত্রে ফরজ কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে রাস্লামের বিভিন্ন আশ্রয় নিচ্ছেন একজন মানুষের মধ্যে কিভাবে এই দুইটি সত্তা একই সময় থাকতে পারে মসজিদের ভেতরে আমাদের অন্তর পবিত্র সেখানে আমরা একজন মানুষ কিন্তু মসজিদ থেকে বের হয়ে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 এবং একই সাথে যখন সুয়াইব আলাহ মানুষকে সংশোধনের জন্য দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দিকে আহ্বান করছিলেন তারা সেই আহ্বানে আল্লাহ সেই ঘটনাকে আমাদের সামনে কুরআনের মাধ্যমে উল্লেখ করছেন সুয়াইব আল্লাহ সাল্লাম বললেন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 গাণিতিক ভাবে আমাদের সম্পদ বৃদ্ধি করে একশো টাকা বৃদ্ধি পায় এটা হচ্ছে ভাবে কিন্তু আল্লাহ সাল্লাহ তিনি কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ সুত বলছেন আল্লাহ সুদকে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 এবং তাদেরকে সেই সম্পদকে বৃদ্ধি করে দিয়েছেন এ কারণে সোহাইব আলাহ সাল্লাম তাদেরকে বলছেন আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে বাকি থাকবে অবশিষ্ট থাকবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও এবং তিনি আরো বলছেন আমি তো তোমাদের কারো উপর পাহারাদ নই সোহাইব আলাহ সাল্লামের জাতির লোকেরা কি জবাব দিয়েছিল যখন সোহাইব আলাহ সাল্লাম তাদেরকে সংশোধনের দাওয়াত দিয়েছিলেন তারা বলেছিল হে সাইব তোমার সবাদ কে এই আদেশ দিচ্ছে নাকি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 তোমার ঘরে আদায় করো তোমার চিদে আদায় করো অফিসে আদায় করো যেখানে সুযোগ সুবিধা আদায় করো কিন্তু সবকিছুর মধ্যে তোমার আনবে না তোমার ধর্মকে টেনে আনবে না কেন তুমি আমাদের ধর্ম পালনে এসে বাধা দিচ্ছ কেন আমাদের সমালোচনা করছো কি বর্তমানে আমরা দেখতে পাই এই ধূর্ত কুফাররা তারা কুরআনের আয়াতকে অপব্যাখ্যা করতেও ভয় পায় না যেমন তারা বলে থাকে লাকুম দিন ও কুমালিয়া এই বক্তব্যের মাধ্যমে নাকি তাদের বাতিল ধর্মকে আল্লাহ রাজু সাল্লাম অথচ আমরা দেখতে পাই সঠিক ঘটনাটি ছিল যখন সমস্ত কুকররা ইসলামের দাওয়াতের গতি দেখে এবং সমস্ত জুলুম নির্যাতনের মুখেও ইসলাম কীভাবে প্রসারিত হচ্ছে সেটা দেখে ভীত হয়ে রসুসলামের কাছে আপোষ করতে এসেছিল যেন রাসুল ইসলাম তাদের ধর্ম থেকেও কিছু অংশ গ্রহণ করেন ফলে তারাও নমনীয় হবে তখন রাসুজাল ইসলাম তাদের বাতিল ধর্মকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে রিজেক্ট করে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 শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে কত সূত্র অথচ আমরা দেখতে পাই কুপাররা যখনই মুসলিমদের উপরে প্রাধান্য বিস্তার করে তখন মুসলিমদের ক্ষতি করতে হত্যা যদি নির্যাতন করতে তারা বিন্দু মাত্র পিছিয়ে পায় না সুতরাং শান্তিপূর্ণ সহাবস্থান এবং তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকব এখানে এসে ধর্মপ্রচার করার প্রয়োজন নেই এই ধরনের বক্তব্য যারা বলে তারা সুকৌশলে তাদের বাতিল ধর্মকে প্রচার করতে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 এটাই স্পষ্ট কুফরি এটাই হচ্ছে অনেক সময় অনুবাদ করা হয়ে থাকে ধর্ম নিরপেক্ষতা কিন্তু ধর্ম নিরপেক্ষতা এই শব্দের মাধ্যমে সেকুলারিজমের প্রকৃত যখন রূপ এবং কুফরিকে গোপন করা হয় সুতরাং সালামের জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমরা লাভ করলাম সেটা হচ্ছে তিনি সেকুলারিজম এর বিরুদ্ধে লড়াই করেছেন সোহাইব আল্লাহ সমস্ত জুলুম নির্যাতনের মুখেও তার দিনের কাজ প্রচারে অটল ছিলেন এবং মানুষকে আহ্বানের কাজ করে দাওয়াত যেহেতু লোকেরা তারা তার কথা শুনতে চাইত না বা বুঝার কোন চেষ্টাও করত না তারা বলল হেব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 হত্যা করে ফেলা হত সুতরাং তাদের বক্তব্য থেকে স্পষ্ট তারা যে ভাষা বুঝে থাকে সেটা মুখের ভাষা না তাদের বোধগম্য ভাষা হচ্ছে বল প্রয়োগের ভাষা শারীরিক ভাষা সোহাইব আলাহামকে তারা দুর্বল হিসেবে মনে করত এই কারণে সোহেব আলাহামের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে না তার কথা বুঝার কোন চেষ্টাও করছে না বল ভাষা ছাড়া আর কোন ভাষা তাদের বোধগম্য নয় সোহাইব আল্লাহ রাসুম বলেছেন তিনি হচ্ছেন খাতিবলাম্বিয়া নবীদের মধ্যে সেরা বক্তা নবীদের বক্তা। এটা নার কোনো সুযোগ নেই সোহেবুলের কথা অস্পষ্ট ছিল বরং সোহাইব আলাহাম যতটা সম্ভব সহজভাবে তার বক্তব্যকে মানুষের সামনে স্পষ্টভাবে কিন্তু তারা বুঝার চেষ্টা করত না বলেই বুঝতে পারত না সুহব আলাহাম সম্পর্কে তারা বলছে যদি তোমার গোত্রীর লোকেরা না থাকতো অবশ্যই তোমাকে পাথর ছুড়ে হত্যা করে ফেলা হতো সোহেব সালাম একটি সম্মানিত শক্তিশালী গোত্রের সদস্য ছিলেন আমরা এর আগের পর্বে লুতাহ ইসলাম সম্পর্কে আলোচনা করেছি লুতালামের পর প্রত্যেক নবী রাসুলকে শক্তিশালী গোত্র দান করেছেন সম্পর্কে বর্ণনা করার সময় সালাম তিনি সেই ঘটনার সময় যখন ফেরেস্তা তার বাড়িতে আশ্রয় নিয়েছিল তিনি আফসোস করে বলছিলেন যদি আমি কোন শক্তিশালী খুঁটি বা ভিত্তির উপরে নির্ভর করতে পারতাম সুতরাং আমরা দেখতে পাই ব্যক্তি হিসেবে। কোনো মূল্য ছিল না জবাবে তিনি কি বলেছিলেন সোহেবাম তিনি বলেছেন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 उद्देश्य कुरान् सुहैबल्लम बक्तव्य किश उल्लेखा आयातगुल छदेश बेरबी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 শোহেব আলাহিসামকে উল্টো আহ্বান করে বলছিল যে তুমিও আমাদের মত আমাদের এই সমস্ত অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করো সোহেব আলাকে বললেন তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিতের উপর থাকি এবং তিনি যদি আমাকে নিজের তরফ থেকে উত্তম রিজিক দান করেন এরপরও কি আমি তাকে অমান্য করতে পারি সুতরাং সোহেব আলাহ সাল্লাম তাদেরকে বললেন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 আমি তারপর আস্থা রাখি এবং তার প্রতি আমার সাথে বিদ্বেষ পোষণ করে ব্যক্তিগত বিদ্বেষের কারণে তোমরা নুহ হুদ কিংবা সলের কমের মতো নিজেদের উপরে ধ্বংসটিকে এনো না আজাবকে ডেকে নিয়ে না আর লুতের জাতি তো তোমাদের কাছ থেকে খুব বেশি দূরে নয় সোয়েব আলাহাম বললেন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 সোহেব আল্লাহ জাতিকে বলছেন আমি এমন কাজ তোমাদেরকে করতে বলতে চাই না যে কাজ আমি নিজেই করি না নিজেকে সুতরাং বাকি সবাইকে বিচার করতেন প্রসঙ্গে আমরা একটি ঘটনা করতে পারি, ঘটনাটি হচ্ছে ইমাম মালিক রেহমা একবার মুসলিম এসে তাকে বললেন সমাজে কৃত দাসের সংখ্যা অনেক বেড়ে গেছে আপনি দয়া করে লোকেদেরকে দাসমুক্ত করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন খুদ্বাই কিছু কথা বলবেন ইমাম মালিক রহেমা তিনি সপ্তাহ জুমার দিন চলে গেল। তিনি করার ব্যাপারে বললেন না দ্বিতীয় সপ্তাহ আরেকটি জুমা আসলো এই সপ্তাহেও তিনি এই বিষয়ে কিছু বললেন না এভাবে তৃতীয় সপ্তাহ চলে গেল তিনি এ ব্যাপারে মুখ খুললেন না কিছু বললেন না আরো কয়েক সপ্তাহ চলে গেল এবং এরও পরে এক খুদ্ায় খুবই সাদামাটা ভঙ্গিতে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 প্রথম দিকে যে লোকেরা দাস মুক্তির ব্যাপারে আহ্বান জানানোর জন্য তাকে অনুরোধ করেছিল তারা এসে জিজ্ঞাসা করল যে ক্ষুদাই এই সামান্য কথাটা বলতে তিনি কেন এতদিন সময় গ্রহণ করলেন সামান্য আহ্বান শুনেই যখন সাধারণ মানুষরা তাদের দাসদেরকে আজাদ করে ছিল মুক্ত করে ছিল। যদি তিনি এই কথাটা আরো আগে বলতেন তাহলে তারও বেশি ভালো হত ইমাম রহমাল তিনি তার দেরি করার কারণ ব্যাখ্যা করলেন তিনি বললেন আমি এমন কোনো আদেশ করতে চাইনি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 একদিনে সব পরিবর্তন সম্ভব নয় ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে সেই ক্ষেত্রে কেননা আলোচনা অপচয় করছি যেমন সাম্প্রতিক সময়ে মিশরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার পর ইকানুল মুসলিম তারা শরিয়াহ প্রতিষ্ঠা না করে ধীরে ধীরে অগ্রসর হবার নীতিকে গ্রহণ করেছিল অথচ আলোচনা মাতালা তাদেরকে শক্তি দিয়েছিলেন যখন তারা সুযোগকে নষ্ট করল मुस्लिम हिसाब से प्रभावक চাবি স্বরূপ আবার কিছু মানুষ রয়েছে মন্দ কাজের চাবি স্বরূপ অর্থাৎ কিছু মানুষ কিছু মুসলিম যেখানেই যায় না কেন সেখানে যাওয়ার পরে তারা তাদের সাথে কিছু উত্তম জিনিস রেখে যায় তাদের সাথে আল্লাহর সেখানে পৌঁছে যায় কল্যাণ পৌঁছে যায় আবার এমন মানুষ কিছু রয়েছে যারা যেখানে যায় সেখানে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে ট্রাভেল মেকার যেখানে যায় সেখানে কিছু খারাপ কাজ করে তাদের ব্যক্তিত্বটাই এমন যেখানে যাবে তারা সেখানে না কিছু না কিছু ঝামেলা সৃষ্টি করবে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 তার রয়েছে আলোচনা ভালোবাসা মুসলিমদের জন্য ভালোবাসা রয়েছে সে মসজিদে যেতে চায় রামাজানের সময় তারা এই কারণে সময় বাদ দিয়ে আল্লাহর ইবাদতের পিছনে সময় কে লাগাল কেন রমজান মাসে এক মুহূর্ত যখন পরীক্ষার দিনটি চলে আসলো হতে পারে কোন কঠিন একটা বিষয় গণিত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 তার বিশ্বারত আদায় করেছে জিকিরো সময় দিয়েছে মুসলিমদের সাথে তাও ফিক দিয়েছেন যেটা অন্যজনের কাজে ছিল না তাওফিক আল্লাহ পক্ষ থেকে আসে। তাও জিনিসটা এমন নয় যে যত বেশি শ্রম দিব তত বেশি লাভ করব বাজ্যিকভাবে দৃশ্যত আপনি যত পরিশ্রম করবেন তত ভালো ফলাফল পাবেন এটাই হচ্ছে সাধারণ বিধি এবং সুন্নাও তাই বলে কিন্তু এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে তাওফিক। তাও সেটা আল্লাহ হাতে যত বেশি শ্রম দিব তত বেশি ফল পাব এটা যেভাবে আল্লাহর বেধে একটা নিয়ম ঠিক তেমনি ভাবে তাওফিক ও আল্লাহ একটি ফ্যাক্টর যার মাধ্যমে আল্লাহ আপনার কাজকে সহজ করে দেন অল্প কাজকে আল্লাহ বৃদ্ধি করে দেন সুতরাং দুইটা জিনিসের উপরেই আমাদের ফলাফল নির্ভর করে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এ কারণে আমি তো আমার সামর্থ্য তিনি বলছেন আলাইহি তালু আমি তার উপরেই আল্লাহ আল্লাহর উপরেই আমি আস্থা রাখি ভরসা করি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি উপদেশ সর্বদা যেকোনো কাজে আল্লাহর ভরসা রাখা আস্থা করা এটা আমাদের জন্য কর্তব্য করা। করা্কুল এই শব্দটির অর্থ বর্তমানে বিভিন্নভাবে অপব্যাখ্যার শিকার কিছু কিছু মানুষ তাওয়াকুলের ক্ষেত্রে তাদের বিশ্বাসকে এমন এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়েছেন তারা মনে করেন তাবাক্কুল মানে আলাদা উপর ভরসা করা মানে সমস্ত কাজ বাদ দিয়ে চুপচাপ বসে থাকা নিজেকে চিন্তা বাদ দেওয়া সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আলোচনা মাতাল আনুষ্ঠানিক বাদতা মশগুল থাকা এবং তারা মনে করেন আল্লাহর ভরসা করার জন্য উটের গলায় রশি ভাতার দরকার নেই কিংবা জিহাদের কোনো প্রস্তুতির প্রয়োজন নেই শাপলা চত্বরে এসে তসবি এবং ডায়নামাজ নিয়ে বসে থাকলেই সমাধান চলে আসবে যেমন শেখ আনোয়ার আলআলাকি তিনি একটি ঘটনায় উল্লেখ করছেন ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি বলছেন জনৈক ব্যক্তি একজন ভাই তার তাওয়াকুল সম্পর্কে ভুল ধারণা ছিল শেখ এবং সেই ব্যক্তি বদরের যুদ্ধের সম্পর্কে আলোচনা করছিলেন সেই ভাইটি তাকে বললেন বদরের যুদ্ধে মুসলিমরা ছিল মাত্র সংখ্যায় তিনশো জন এবং তাদের সাথে তেমন কোন না। এমনকি তাদের দুইজনের হাতে ছিল শুধুমাত্র দুইটা লাঠি আর কিছু ছিল না। শাইখ তাকে জিজ্ঞাসা করলেন তারা কি খালি হাতে যুদ্ধে গিয়েছিলেন নাকি লাঠি হাতে যুদ্ধে গিয়েছিলেন সেই ভাইটি জবাব দিল হ্যাঁ তারা লাঠি হাতেই যুদ্ধে গিয়েছিলেন তখন তিনি বললেন এটাই হচ্ছে তাও কুল সম্পর্কে আমাদের ভুল ধারণা সাহাবিরা কখনোই আর তারা শুধুমাত্রে জয়লাভ করা সম্ভব নয় তাওয়া ভ্রান্ত একটা বিশ্বাস তাওয়াকুল নিয়ে আরেকটা বিপরীত মেহরুর এক্সট্রিম বিশ্বাস হচ্ছে যাদের শুধুমাত্র সংকীর্ণ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যারা সবকিছুকে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 অথচ আল্লাহ তিনি যে সবকিছু নিয়ন্ত্রক এই বিষয়টা তারা ভুলে যান সমস্ত মানুষের তাকদীর এবং হৃদিক আল্লাহ আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করেছেন সুতরাং আপনি যদি মনে করেন আপনি আপনার সন্তানের জন্য খাদ্য সংস্থান করছেন জোগাড় করছেন এটা ভুল ধারণা আল্লাহ আপনাকে সরবরাহ করছেন কোন একজন ব্যক্তি হয়তো জুমার সালাদ ত্যাগ করল কেন ত্যাগ করলো কারণ তার কাজ আছে কাজ আছে এটা সত্য তবে আল্লাহ মোহাম্মতাল তিনি এই কথা বলছেন যদি জুমার দিনে সালাতের জন্য তোমাকে আহ্বান করা হয় আল্লাহর স্মরণের দিকে দ্রুত এই লোকটি দ্বিতীয় লোকটি পার্থিব জীবনের কাজকে অনুসরণ করতে গিয়ে আখিরাতের জন্য তার যে দায়িত্ব ছিল সেটাকে ভুলে গেল পরিত্যাগ করল সালাত সুতরাং তাওকুল কি এটা আমাদেরকে বুঝতে হবে তাওকুল সম্পর্কে বুঝতে গেলে একটি হাদিস আমরা জানি ना ना ना। ना। आगे निजे उठके रशीदे बेधे रखो एर आल्ला भरोसा कर सुबह अंशे कत सुन्दर भाव रसुल्लावक्टे बुझे दिए নিজের উঠকে প্রথমে দিয়ে বেঁধে রাখো এরপর আল্লাহর ভরসা অন্য বলতে গেলে আপনার পক্ষে যতটুকু করা সম্ভব প্রথমত আপনি সেই কাজটা করেন সর্বোচ্চ চেষ্টাটা করেন এরপর উপর ফলাফলের জন্য আল্লাহর আস্থা করেন ভরসা করেন এটাই হচ্ছে তাওয়াক্কুল আরেকটা হাদিস থেকে আমরা দেখতে পাই তাওয়াক সম্পর্কে বলেছেন যদি তোমাদের আল্লাহর উপর সঠিক তাওয়্কুল থেকে থাকে তবে আলোচক মাতাওয়ালা তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেভাবে তিনি পাখিদের সৃষ্টির সবার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন সেই পাখিদের জন্য আলোচক মাতালা রিজিকের ব্যবস্থা করে দেন এই পাখিদের বাসায় আমরা দেখতে পাই কোন ফ্রিজ থাকে না মানুষের বাসায় থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে আমরা টাকা বসে জমা করে রাখি পাখিদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু কিছু মানুষের টাকা পয়সা এত বেশি থাকে যা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং তাদের নাতিপুতিদের জন্যও অর্থ সংস্থান করে যাচ্ছে এর উপর তারা থাকে যে কখন কি হয় অর্থ উপার্জনের জন্য আলোচনা তালে আদেশগুলোকে পরিত্যাগ করে সালাদকে পরিত্যাগ করে সবসময় তারা ভয়ের মধ্যে থাকে আলোচার উপর তাদের কোনো ভরসা নেই সবসময় তারা মনে করেন কি হবে আমার কি হবে আরো টাকা পয়সা প্রয়োজন অত আমরা দেখতে পাই একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি খাদ্যের প্রয়োজন নেই শেখ আনোয়ার লালকি তিনি এই লেকচারে বলছিলেন একজন মানুষের জন্য সাতটা খেজুর বছরে ৩৬৫ দিন হিসাব করলে তিনশো গুণ সাত যতগুলো খেজুর হয় এবং বড় এক জার জলপাই তেল ৩৬৫ পঁয়ষট্টি পিস প্রতিদিন একটা করে বনরুটি পাউরুটি আর কয়েক ব্যারেল পানি ব্যাস বেঁচে থাকার জন্য একজন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট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 শুধুমাত্র নিজেদের বাসায় বসে থাকত এবং আল্লাহর বলত আমরা ভরসা করেছি তাদের রিজিকে সংস্থান হতো না বরং তারা সারাদিন রিজিকে সন্ধান করে সন্ধ্যায় ঘরে ফিরে এসেছে এবং যে পরিশ্রম তারা দিন করেছে এর বিনিময় আলোচনা তালা তাদের খাদ্যের সংস্থান করেছেন সোয়াইব আলাহ ইসলাম এর পঞ্চম উপদেশ ব্যক্তিগত বিদ্বেষের কারণে তোমরা সত্যকে প্রত্যাখ্যান করো শোয়েবাম তার জাতির লোকে বলছেন কৌমি হে আমার জাতি আমার সাথে বিদ্বেষ পোষণ করে জিদ করে তোমরা নোহ বাহুদ অথবা সলেহ আলা কমের মতো নিজেদের উপরে ধ্বংস ডেকে আনো না আজাবকে ডেকে আনো না আর লুতের জাতি এটা তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয় বলছেন ব্যক্তিগত দ্বন্দ্ব সত্য প্রত্যাখ্যানের কোন কারণ হতে পারে না সোহেব আলাহিসামের জাতির লোকেরা সোহেব আলাহিস্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করত দুর্বল মনে করত ঘৃণা করত সোহেব আলাহিসামকে বলছেন তার সাথে তাদের যে এই ব্যক্তিগত দ্বন্দ্ব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 তারা শুধুমাত্র হিংসা এবং বিদ্দেশের কারণে তাকে প্রত্যাখ্যান করলিও তারা তাকে প্রত্যাখ্যান করল সোয়াইব আলাহিসোকেদেরকে বলছেন আমাদের মাঝে এই শত্রুতাকে তোমরা মুসলিম হওয়ার পথে বাধা হিসেবে দাঁড় করো না এবং নৌ হুদ বা লোকেদের মতো নিজেদের উপরে ধ্বংস আজাব ডেকে তাদের মত পরিণতি বরণ করোনা এবং লুতআলামের জাতি সম্পর্কে আর লুতের জাতিও তো তোমাদের খুব বেশি দূরে নয় তারা বলেছেন এই কথার দুইটি অর্থ রয়েছে এক নম্বর হচ্ছে প্রথমত দূরত্বের বিচারে কারণ মাদিয়ান এই এলাকাটি লুত আলা জাতির সেই সাদুম জনপদ থেকে খুব বেশি দূরে নয় এবং দ্বিতীয় বিষয়টি সময়ের বিচারে আজাবাসার ঘটনা ছিল না সেই সময় থেকে এ তাদেরকে সতর্ক করে বলছেন যে লুতের জাতি এটা তোমাদের থেকে খুব বেশি দূরে নয় সোহাইব আলাহ ষষ্ঠ উপদেশ তিনি বলছেন তোমরা ইস্তেক ফার করো তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তওবা করো চারিদিকে ফিরে এসো নিশ্চয় আমার রব খুবই মেহেরবান এবং অতি স্নেহময় সুহাইব আলাহ্লাম সেই একই উপদেশ দিচ্ছেন যে উপদেশ দিয়েছেন প্রত্যেক নবী এবং রাসুল তাদের উম্মদেরকে ইস্তেক করো আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো আল্লাহর দিকে ফিরে এসো সুহাইব আল্লাহ সাল্লামের এত চমৎকার উপদেশ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 এমনকি তারা সাধারণ মানুষদেরকে হুমকি প্রদান করে বলছে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যারা সোয়েব আলাহ সাল্লামকে অনুসরণ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়নি বরং যারা নিজেদের উপরে অটল ছিল তাদের উপরেই আল্লাহ রাজাব নেমে এসেছে আল্লাহ বলছেন অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে নিথরভাবে পরে রইল মুফাসির কম বলেছেন সোহাইব আলাহ সাল্লামের এলাকার লোকেদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাদের মাথার উপরে মেঘ জমা হতে থাকে ধীরে ধীরে সেই এলাকায় বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেল অর্থাৎ যখন আকাশ মেঘলা হয়ে আসে এবং বায়ুপ্রবাহ থেমে যায় এরকম একটা সময়ে বাতাসে পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে আর্দ্রতা বেড়ে যায় ফলে আবহাওয়া গুমট হয়ে যায় গরম হয়ে পড়ে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 আদ্রতা সর্বোচ্চ সীমায় গিয়ে ঠেকেছে এবং এটা ছিল তাদেরকে এমনভাবে ঝাঁকুনি দিয়ে গেল যাদের সবকিছু ধ্বংস হয়ে গেল নিজেদের ঘরে তারা মুখ থুবড়ে হয়ে পড়ে রইল আল্লাহ যারা সোয়াইবকে মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা তাদের দশা এমন হল যেন তারা কোনোদিন সেখানে বসবাসী করেনিহান বলছেন জেনে রাখো সামুদ জাতির প্রতি অভিসম্প ছিল ঠিক তেমনি ভাবে মাদিয়ানের বাসিন্দাদের প্রতিও আল্লাহ সুহামতাল্লার অভিশাপ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 যারা সোহাইবের প্রতি মিথ্যা মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হল তারাই আকবার। তারা বলেছিল সুহাইব আলাহালামকে যারা বিশ্বাস করবে অনুসরণ করবে তারা হবে আল্লাহ সেই কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিলেন যারা এই ধরনের কথা বলে তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যখন জাতির লোকেদেরকে আল্লাহর রাজা বেশি পাকড়াও করল তাদেরকে ধ্বংস করে দেওয়া হল সুহাইব আলাহ্লাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন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 এরপর সোহেব আলাহাম তাদেরকে বলছেন সুতরাং কাফের সম্প্রদায়ের জন্য তিনি মৃত দেহগুলোর জন্য আমার কোন দুঃখ নেই কেন কারণ তারা কুফুরী অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং কাফেরদের জন্য সোহেব আলাহামের হৃদয়ে কোনো কষ্ট নেই কোন আফসোস নেই এই সমস্ত কাফেরদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট রাগান্বিত তাদের তাদের প্রতি ঘণতিতে মনে কোন কষ্ট নেই এটাই ছিলামের ঘটনা